বিস্ম হোহ নিহ ই তুমি ইন ও ইল কুমিল্ল তুদর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 জাহান নামে ঠেলে দেয়ার ব্যবস্থা করুন রহমান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 যেন আসমানের দরজা খুলে দেওয়া হয় তখন আসমানের দরজা খুলে দেওয়া হবে তারা প্রথম আসমানে প্রবেশ করবেন সেখানেও একই ঘটনা ঘটবে সেই স্তরে জিজ্ঞাসা করবেন এটা কার রুহ তারা তাকে ভালো নামে প্রশংসার সাথে পরিচয় করিয়ে দেবেন এবং নতুন ফেরেস্তাদের দলও সেই পূর্বের রুহ বহনকারী ফেরেস্তাদের দলের সাথে সঙ্গী হবেন এভাবে তারা চলতে থাকবেন প্রত্যেকটা স্তরে আসমানে একই ঘটনা ঘটতে থাকবে এই মুমিন ব্যক্তির রুহ চার দিক থেকে ফের দ্বারা ঘেরাও হয়ে উপরের দিকে চলতে থাকবে চলতে চলতে এক সময় সবগুলো আসমন পার হয়ে সে আল্লাহ আল্লাহ সুবাহ তাল্লাহ এই রুহ জান্নাতের প্রতিশ্রুতি দান করবেন আল্লাহ সুহাম তাল্লাহ এরপর বলবেন একে আবার মাটিতে ফিরিয়ে নিয়ে যাও কারণ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 पवार रूहद अविश्वास काफिर करी दे ए बदमलकारी पापी रूहर की अवस्था से रसदुल्ला सल्लाह पापी व्यक्तर जन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 आल्ला सुबह बहन फेजे छुड़े फेले दाओ रूह के सब चे नीचु जमिने छुड़े फेले दूह तक अवमान अपमानित आदियाते फिर आसपर समस्त रूह कबरे फिर आसीरत पथे जातरार परवर्ती कबर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 বা জান্নাতের কথা শুনলেও আপনার আবেগের এত পরিবর্তন হয় না কিন্তু একটা কবর দেখলে আপনার আবেগের বিশাল পরিবর্তন হয়ে যায় এটা কেন হয় আপনি কান্নায় ভেঙে পড়েন ওসমান রাজি উত্তরে বললেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে বলতে শুনেছি আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর যদি তুমি এতে সফল তাহলে পরের ধাপগুলো তোমার জন্য সহজ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 ये मटर घरे सबाई के एक, दिन एक दिन जेते ही प्रत्येक के दुनिया सकल आराम आएसुके पेचने फेले रेखे कबरे देते एमक लाश माथाय बहन करिए मटर गर्ते पुते रेखे आसा से अंधकार कबर यह कबर अत्यंत भयनक एक स्थान একজন মহিলা ছিল যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামের সময় মসজিদের নববী পরিষ্কার করত। সেই মহিলা ছিলেন বৃদ্ধা তিনি একদিন অসুস্থ হয়ে পড়েন এবং সে রাতেই মৃত্যুবরণ করেন তখন গভীর রাত হওয়ার কারণে চাহবাগন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে আর ঘুম থেকে জাগালেন না তারা তাকে কবর দিয়েছেন তো পরদিন রাসুল্লাহ সাল্লাহ স্লাম জিজ্ঞাসা করলেন যে সেই মহিলাটি কোথায় তাকে দেখছি না কেন সাহাবারাব বললেন যে তিনি তো গতকাল রাতে মারা গেছেন এবং আমরা তাকে কবরও দিয়ে দিয়েছি রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম অত্যন্ত চিন্তিত হলেন তিনি বিষয়টি গুরুত্ব বুঝতে তিনি সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা আমাকে ডাকলে না কেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম সেই মহিলার ব্যাপারে অত্যন্ত চিন্তিত ছিলেন রাসুলুল্লাহ সাল্লাই তিনি ছিলেন এই উম্মতের পিতা তিনি এই উম্মতের প্রত্যেকের জন্য সে দুর্বল হক।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 এবং এখন আবার মৃত্যুর পর আপনি সেই মাটিতেই ফেরত যাচ্ছেন রাসুল সাল্লাম বলেছেন কবর চেপে ধরে আর এই চাপ থেকে যদি কেউ রেহাই পেত তবে তিনি হতেন আল্লাহ আল্লাহর ওয়ালি সাহিব কবর তাকেও চাপা দিয়েছে অর্থাৎ কি আল্লাহর ওয়ালি হওয়ার পরও তিনি এই চাপ থেকে রেহাই পাননি রাসুল্ল সাল্লাহাম বলেন এই ওয়ালি হচ্ছেন তিনি যার মৃত্যুতে আল্লাহর আরশ স্টেঁপে উঠেছিল এবং এই সমস্ত চেপে ধরেছিল যদিও পরে সেই চাপ অপসারণ করা হয়েছিল আল্লাহ ওয়ালি সাদিবাজ তিনি ছিলেন মদিনায় আনসারদের নেতা তিনি মদিনায় আল্লাহ রাসুল সাল্লাইকে নিরাপত্তা দিয়েছিলেন वाली हिसाब से मर्यादा दान करबरे चपा सह्य करते कबर यह चाप हम प्रत्येक कर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 যখন তারা উচ্চ স্বরে চিৎকার করতে করতে জিজ্ঞাসাবাদ করবে এবং তাদের হাতে একটা মুগর ধরা থাকবে সেই সময়টাকে বলা হয়ে থাকে আল ইনতার দুজন এবং নাকির তিনটি প্রশ্ন নিয়ে আপনার সামনে উপস্থিত তারা জানতে চাইবে মার রাবুক ও আমার দিনুক ও আমার নবীক তোমার রবকে তোমার দিন কি এবং কে তোমার নবী এই প্রশ্নগুলোর উত্তর দেওয়াটাই হচ্ছে আমাদের জন্য পরীক্ষা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 যারা অত্যন্ত কঠোর এবং কর্কশ হাতে মুগুর নিয়ে উপস্থিত তখন আল্লাহ উপর থেকে সবই দেখছেন আল্লাহ বলেন অবিচল রাখবেন আল্লাহ সুবাহ কুরআনে বলছেন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 এটাই সেই বলিষ্ঠ এবং সুপ্রতিষ্ঠিত বক্তব্য এবং এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য এবং সবচেয়ে বড় বাস্তবতা আল্লাহ মুমিনদেরকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত কঠিন অটল অবিচল এবং রাখবেন। ইলাহা রাখবেন্লাহ এই কথার উপর আল্লাহ মুমিনদেরকে প্রতিষ্ঠিত রাখবেন এই ভয়ঙ্কর ফেরস্তারা যখন কবর নেমে আসবেন তারা একজন কাফের কিংবা মুনাফিক এই প্রশ্নগুলো করবেন ता प्रश्न कर रब कि तुम्हारीन ए तुम्हार रसुल्पर्श्न एक मुनाफिक काफे से उत्तर दी कारण सृष्टिकर्श्वास इहुदी कि ख्रीटान एरा नबी हिसाब से आल्ला रसुल्लाम के विश्वास करनी कि जरा मुनाफिक ताओ आल्ला प्रतनिधिश्वास करी एक सृष्टिकर्ता विश्वास कराटर जन जथेष बोले गण्य हा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 तर प्रति ईमानी क्योंकि यह अतरिक्त कथा सुनते राजी नये सरसिंद उत्तर चाहबी अन्न को तीस भयंकर हाथुड़ी दिए एत जोरे आघात कर मुहूर्त मध्य धूला परिणत हमें मटीत मिसे जाए गद बाधा कथा तीचुदे बरदास्त करना फेरस्ताराधर अतरिक्तना তারা শুধু শুনতে চায় এতটুকু কথা যে আমার নবী মুহাম্মদ খুব ভালো মতো স্পষ্ট করে নেওয়া উচিত নয় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি ইমানও হচ্ছে সেই মূল বিষয়গুলো একটি যার সম্পর্কে আপনাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং যারা আল্লাহর প্রতিনিধি তাদেরকে বিশ্বাস করতে হবে আল্লাহর প্রেরিত মুহ রসুল্লাহ সাল্লাহ ইসা মুসা ইব্রাহিম আল্লাহমাস্লাম তারা হচ্ছেন আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল আমাদের অবশ্যই আল্লাহরকে বিশ্বাস করতে হবে কারণ তারাই আল্লাহ সুবাহর বাণী দুনিয়াতে মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন এবং এই প্রশ্নোত্তর যখন শেষ হয়ে আসবে এটাই হচ্ছে কবরের শেষ পরীক্ষা রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলেন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 মসজিদে কুৎবা দেওয়ার জন্য দাঁড়ালেন তিনি খুদবা দেওয়া শুরু করলেন এবং কবরের ফিতনা সম্পর্কে কুৎবা দিতে লাগলেন যতক্ষণ না মসজিদে হঠাৎ উগরে ওঠা সোরগোল শুরু হয়ে গেল রাসদুল্লাহ সাল্লি সাল্লাম মসজিদে কবরের ফিতনা নিয়ে কথা বলছিলেন আসমা বলেন হঠাৎ মসজিদের সোরগোল শোনা গেল জোরালো আওয়াজ শোনা যেতে লাগল কিসের সরগোল ছিল সেটা সেটা ছিল সাহাবার আদিয়াল আনহুমের কান্নার শব্দ তারা সশব্দে কাঁদছিলেন কেউ কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আসমা বলেন মসজিদে এই সরগোলের জন্য আমি পারছিলাম না। তাই সরগোল থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এবং আমার পাশের একজন লোককে জিজ্ঞাসা করলাম বা রাকাল্লাহ ফিক আল্লাহ আপনার প্রতি সদয় হন আল্লাহ আপনার সহায় হন রাসুল্লাহ সাল্লাইসাল্লাম সর্বশেষ কি এমন কথা বলেছেন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 टर नीचे कीटर नीचे की अनुरोध करते तुम्हारे दिन क्योंकि तुम्हारा मृत ब्यक्ति के कबर देवर सहस करते तुम्हारा जो सुनते मटर नीचे की हेल्थ कबर ना दिए तुम्हारा मृत दे क� के, के मटर उपरे दीते लाश गो के मटर पर रेखे दीते कबर देवस करते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 अपरदी के काफेर एवं फिर व्यक्ति फास्क व्यक्ति तरफ परिणती है प्रश्नोत्तर पर तरह की प्रश्नोत्तर पर आल्ला से जहाँ मिथ्यवदी आसमान एक घोषणा शुना जाओ बला कबर के चाहान नाम आजाब कर द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 আর জাহান্নামীরা কবর থেকেই জাহান্নাম দেখতে পায় এরপর সেই বদ আমলকারী আসবেন একজন কুৎসিত বিকৃত চেহারা লোক সেই ভয়ানক বিভষ্ট চেহারা দেখে সেই লোকটি আতকে উঠবে সে বলবে তুমি কে সেই বান্দা কবরে অবস্থায় কবরে থাকা অবস্থায় সে বলবে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 তাকে অভিনন্দন জানিয়ে বলতে লাগলো হানি আল্লাহুল জানা তাকে অভিনন্দন সেটা তো শহীদ হয়ে গেল যুদ্ধে যুদ্ধে সে শহীদ হয়ে গেছে সে তো জান্নতে চলে যাবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলাই সালাম বললেন কাল্লা না আল্লাহর শপথ যে চাদরটি সে খয়বরের যুদ্ধের সময় চুরি করেছিল তাকে সেই চাদরে জড়িয়ে নিয়ে কবরে আগুনে পোড়ানো হচ্ছে এই লোকটি আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামের একজন খাদেম ছিল সে আল্লাহ রাস্তায় যুদ্ধরত ছিল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 বরং তারা এই কারণেই শাস্তি ভোগ করছে যে তাদের একজন সে মানুষের নামে মিথ্যা অববাদ দিয়ে বেড়াতো চগলখুরি জিবত নামিমা এগুলো সে করত। একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়াতো এর কারণে তার কবরের শাস্তি ভোগ করতে হচ্ছে দ্বিতীয় ব্যক্তি তাকে যে কারণে কবরের শাস্তি ভোগ করতে হচ্ছে তা হচ্ছে সে পবিত্রতা অর্জন করতো না পেশাবের পর সে নিজেকে ভালোভাবে পবিত্র করত না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 এখানে কি হচ্ছে তারা কোনো জবাব না দিয়ে বললেন আরো সামনে চলুন এরপর তারা আমাকে একটি কোন আকৃতির চুলার কাছে নিয়ে গেল গেলাটার উপরের দিকে ছিল শঙ্কির নসরু এবং নিচের দিক ছিল চওড়া এবং তার ভিতরে বেশ কিছু নারী পুরুষকে আমি দেখলাম চুলার ভিতরে সেই নারী পুরুষকে আমি দেখলাম এরপর হঠাৎ করে তাদের নিচ থেকে আগুন জ্বলে উঠলো চুলা আগুন জ্বলে উঠলো এবং তাদেরকে পুড়িয়ে দিল তারা চিৎকার করে উঠলো।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 এবং সেই আগুনটিকে বারবার প্রজ্বলিত করছিল এবং প্রতিবার সেই আগুন আগের থেকে আরও বেশি মাত্রায় পড়াচ্ছিল এরপর আমার সাথীরা আমাকে নিয়ে সেই গাছের উপরের দিকে নিয়ে গেলেন তো গাছের উপরে একটা ঘরে আমরা প্রবেশ করলাম রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন যে আমি এই ঘরের চাইতে সুন্দর এবং মনোরম কোনো ঘর আগে দেখিনি সেই ঘরে বিভিন্ন বয়সের মানুষ কিছু বৃদ্ধ কিছু বৃদ্ধা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 একটা উটের পক্ষে সম্ভব নয় যে সে একটা সুইয়ের ছিদ্র দিয়ে প্রবেশ করবে ঠিক তেমনি ভাবে একবার আপনার মিথ্যা যখন মিডিয়াতে সারা দুনিয়ায় প্রচার হয়ে যাবে সেটা আর ফিরিয়ে না সম্ভব নয় আপনি সারা দুনিয়ায় মিথ্যাবাদী হিসেবে পরিচয় লাভ করবেন এই মিথ্যা যখন আপনার মুখ থেকে বের হয়ে যাবে সেই মিথ্যাকে আর নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই মিথ্যা সারা দুনিয়াতে ছড়িয়ে পড়বে এবং কি আমাদের দিন পর্যন্ত এটাই হচ্ছে সেই ব্যক্তির শাস্তি মিথ্যাবাদীর শাস্তি মিথ্যা কথা বলার শাস্তি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 एधरण अनेक मानुष आजकल बर्तमान देखते पाव जाए कुरान शिखे क्योंकि शिखर उद्देश्य तुधुम से बरकत लाभ करीखे शुद्म कुरान तेला कुरान शिखे स्वबलाभ कर बरकतलाभ करबूरणुसारे तर जीवन के परिचालित करना कुरान तु कुरान निर्देश मोताब तरफ जीवन के परिचालित करना कुरान जान कुरान अनुसरण करें এবং এটাই হচ্ছে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করার শাস্তি কুরআন হচ্ছে একটা পবিত্র গ্রন্থ এতে অবশ্যই বারাকা আছে কিন্তু সেটা শুধুমাত্র কুরআনের নির্দেশগুলো মেনে চলার মাধ্যমেই আসবে আরো বেশি বারাকা আপনি লাভ করতে পারবেন কুরআনের নির্দেশ মেনে চলার মাধ্যমে আপনি অনেক বেশি বারাকা সব লাভ করতে পারবেন সুন্দর কাপড় দিয়ে কোরআনকে আবৃত করে তাকের উপর রেখে দিলাম এরপর তার উপর ধুলার একটা আস্তরণ তৈরি হলো এর মাধ্যমে কোনো দিন বারাকা লাভ করা যাবে না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 এবং সব শেষে সুদের চূড়ান্ত পরিণতি হবে শুধুই ক্ষতি এবং আল্লাহ রসুমতাল্লাহ সুদকে দুনিয়া এবং আহিরাতে ধ্বংস করে দিবেন ইবনে আব্বাস রাজিলাহ বলেন বিচারের সেই ভয়ঙ্কর দিনে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 বিশ্বাসী ব্যক্তি মোমিন ব্যক্তিদের জন্য যারা দুনিয়ায় মৃত্যুবরণ করেছেন এবং তার উপরে সংরক্ষিত আল্লাহর পক্ষ থেকে না সেটা সংরক্ষিত রয়েছে আল্লাহ সুবর প্রেরিত রাসুল মানব নেতা আদর্শ মুহাম্মদ রাসুল্লাহ সাল্লামের জন্য কবরের শাস্তির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 যদি আপনি মৃত্যুবরণ করেন এবং আপনার পরিবার অতিরিক্ত কান্নাকাটি করে তো সেটা আপনাকে কষ্ট দিবে কারণ যখন ওমর ইবনুল খত্তাব রাজিউল্লা তাল্লাহ তিনি আহত হলেন এবং আল্লাহ রাসুল সাল্লাহামের সাহাবি সুহাইব আর রুমি তিনি দেখলেন যে ওমর রাজিউল তালু মারা যাচ্ছেন তিনি ওমর রাজিউল তাল্লাহ্ন এই আহত অবস্থা দেখে কাঁদতে শুরু করেছিলেন। দিলেন তো ওমর ইবনুল খত্তাব রাজিউল্লা তাল্লাহ্ন তিনি এটা চাননি যে তার জন্য কেউ কান্নাকাটি করুক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 এই কষ্টগুলো বা কবরের সমস্ত আজাব থেকে আমরা কিভাবে মুক্তি লাভ করতে পারি কি রক্ষা করতে পারে কবরের শাস্তি থেকে প্রথম হচ্ছে আমাদের কবরের থেকে থেকে আজাব রক্ষা করতে পারে সেটা হচ্ছে ভালো কাজ রাসদুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেন যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় যারা তাকে দাফন করে চলে যায় সে কবরে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় কবরে থাকা অবস্থায় সে তাদের পায়ের আওয়াজ শুনতে পায় এবং মানুষগুলো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 বিষয়গুলো হতে আল্লাহর কাছে আশ্রয় যাওয়া হচ্ছে সুননা আপনি সালাতে তাসাহুদ এবং দুরুদ পাঠ করার শেষে আল্লাহ নিকট এই বিষয়গুলো থেকে নিয়মিত আশ্রয় প্রার্থনা করুন আমাদেরকে আল্লাহ নিকট এই চারটি বিষয় থেকে নিয়মিত আশ্রয় চাইতে হবে কিছু লোক এমনও রয়েছেন যারা কবরে কোন পরীক্ষা এবং ফিটনার মধ্য দিয়ে যাবেন না এই ভয়ঙ্কর সমস্ত পরিস্থিতি তাদেরকে এড়িয়ে যাবে তাদেরকে এই কোনো পরীক্ষার মধ্যে পড়তে হবে না اے لوگو لوگو কারা যাদেরকে কবরে কোনো পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না এই তালিকার শীর্ষে আছেন আশ শহীদ رسول اللہ صلی اللہ علیہ وسلم বলেন للشهید عند الله ست خصال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 একজন যে বাড়ি থেকে দূরবর্তী কোন এলাকায় মুসলিমদের প্রতিরক্ষার জন্য একটি বিশেষ পদে অবস্থায় এবং নির্দেশের জন্য অপেক্ষা করছেন সীমান্তবর্তী প্রহরী তাকে বলা হচ্ছে যে সে হচ্ছে একজন মুরাবাদ মুরাবাদ শব্দটি এসেছে রাবাত থেকে রাবাত হলো কোনো কিছুকে বেঁধে রাখার অর্থাৎ সময় কোনো কিছুকে বেঁধে রাখলে যেভাবে সেটা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 তিনিও নিষ্কৃতি পাবেন এবং এটা একজন মুরাবাতের পুরস্কার সর্বশেষে আরও একটি হাদিসে বর্ণিত আছে যে যে ব্যক্তি জুমার দিন মৃত্যুবরণ করবে সেও এই সম্মান লাভ করবে এবং হাদিসটি হাসান রাসদুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে কোনো মুসলিম যদি সে জুমার দিন শুক্রবারে মৃত্যুবরণ করে আল্লাহ আল্লাহতাল্লাহ তাকে কবরের শাস্তি থেকে নিষ্কৃতি দিবেন। আল্লাহ আমাদেরকে এই ভয়ঙ্কর কবরের সমস্ত ফিতনা থেকে নিরাপদ এবং হেফাজত রাখাল